য় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু শপথ পূর্বাহের শপথ রাত্রির যখন তা গভীর হয় আপনার পালন কর্তা আপনাকে ত্যাগ করেননি এবং আপনার প্রতি আপনার জন্য পরকাল ইহকাল অপেক্ষাশ্রিয় আপনার পালন কর্তা সত্তরই আপনাকে দান করবেন অতপর আপনি সন্তুষ্ট হবেন দেখ আপনাকে রূপে পাননি অতপর তিনি আশ্রয় দিয়েছেন তিনি আপনাকে পেয়েছেন পথহারা অতপর পথ প্রদর্শন করেছেন তিনি আপনাকে পেয়েছেন নিঃস অতপর অভাবুক্ত করেছেন সুতরাং আপনি এতিমদের প্রতি কঠোর হবেন না সওয়ালকারীকে ধমক দেবেন না এবং আপনার পালন কর্তার নিয়ামতের কথা প্রকাশ করুন